সম্মানিত সারা বিশ্বের পিস টিভির দর্শক শ্রোতা আমর ধারাবাহিক ভাবে সিয়াম এবং রমাদানের উপরে আলোচনা করে আসছে আজকেও আমরা সেই ধারাবাহিকতায় একটি বিষয়ের অবতারণা করব এবং সে বিষয়ে আলোচনার জন্য আমাদের সামনে উপস্থিত বিদগ্ধ আলেম আলামা এবং দিনই যারা বড় বড় আলেম তাদের কাছ থেকে ইনশা আল্লাহ এই ব্যাপারে কথোপকথন শুনতে পাব আমি প্রথমত আমাদের নিজেদেরকে পরিচয় করে দিচ্ছি প্রথমত আমি আমার থেকে শুরু করছি আমি ডক্টর মসলিন আমার ডানে আছেন ভাই শাহিউফ এবং আমার তিনি হলেন শেখানী তারপরে আমার নিকটবর্তী যিনি আছেন বাম পার্শে শেখ আমানুল্লাহ মাদানী আসসালাম সম্মানিত সারা বিশ্বের পৃথিবীর দর্শক এখন রামাদান মাসে রোজাদ আদব একটি সুন্দর সভ্যতা বিনির্মান করেছে আর বিশ্ব নবী মুহাল আলহ্লাম এই চূড়ান্ত সার্থক সমৃদ্ধ সভ্যতার রূপকার তার মাধ্যমে মানুষের জীবন এবং পরকালের দুনিয়া এবং আখেরাতের সবকিছুকে সৌন্দর্যময় করে সমৃদ্ধ করার বাস্তব শিক্ষা হাতে কলমে দিয়েছেন কারণ রব্বুল আলম নিজেই তো দুয়া শিখিয়েছেন রব্বানা আতিনা ফির দুনিয়া হাসানা আখেরাতি হাসানা দুনিয়ায় হাসানা পরকালেও হাসানা তো দুনিয়ার হাসানা যথাযথভাবে ঠিকঠাক রেখে পরকালের হাসানায় সমৃদ্ধ হয়ে জান্নাত নিশ্চিত করার জন্যই রব্বুল্লা আলমিন আমাদেরকে দিয়েছেন এই বা এবং বিশেষ করে ইসলাম যে পাঁচটি বৃত্তির উপর প্রতিষ্ঠিত কালিমা তথা বলি ইমান তারপরে সালাত বা নামাজ তারপরে সৌম বা রোজা তারপরে হজ তারপরে বা রোজা আমরা স্বাভাবিকভাবে বলে থাকি এই রোজা কিন্তু আমাদেরকে আপাদ মস্তক সভ্য ভদ্র শিষ্টাচারিতা শিক্ষা দেয় কারণ বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ সাল করলে যে ব্যক্তি মিথ্যা কথা ছাড়তে পারল না এবং মিথ্যা কাজ ছাড়তে পারল না আল্লাহর জন্য তার খাওয়া দাওয়া বাদ দেবে এটা আল্লাহর কোন প্রয়োজনেই নাই বরং এই হাদিস বিখ্যাত হাদিস আমাদেরকে স্পষ্টভাবে বলে দেয় রোজা কিছু আদব শিক্ষা দেওয়ার জন্য এসেছে কেবল আনুষ্ঠানিক কিছু কাজ আনুষ্ঠানিকতার ভিতরে সীমাবদ্ধ রাখার জন্যে আমাদেরকে রোজা অথবা ইসলামের কোনো ইবাদত উদ্বুদ্ধ করে না বরং সামগ্রিকভাবে কমপ্লিট মোয়াদ্দ শিষ্টাচার তথা সভ্যতা ভদ্রতা অর্জিত হওয়ার জন্যে শিক্ষা দেয় আপনি যে কথাটা বলছিলেন যে রমজান আসলে আমরা আমাদের দেশে বা বিভিন্ন জায়গায় স্লোগান দেখতে পাই রমজানের পবিত্রতা রক্ষা করুন রমজানের হ্যাঁ আপনি হয়তো স্বাভাবিকভাবে বলছেন যে এই পবিত্রতা রক্ষা করুন স্লোগানটাকে কেবল স্লোগান হিসেবে আমাদের দেশের রাগা হচ্ছে বলে তিক্ত অভিজ্ঞতা থেকে আপনি বলতে চাচ্ছেন যে আগে নিজেকে পবিত্র করুন তারপরে অন্যকে পবিত্র হওয়ার জন্য কিন্তু না আমি বলুন পজিটিভলি দেখতে চাই যে এই স্লোগানটা অতন্তত একটি পজিটিভ শব্দ যারা উচ্চারণ করছেন রমজানের পবিত্রতা রক্ষা করুন তার মানে বোঝা যাচ্ছে রমজানের সাথে কিছু অপবিত্রতার বাস্তবতা আমাদের জীবনে রয়েছে সমাজে রয়েছে পরিবারে রয়েছে চালচলেন রয়েছে রোজা আসলে আপনার যদি কোন কিছু পয়েন্ট থেকে থাকে আমরা পবিত্র রাখতে চাই রোজা লফাক এর হুকুম এবং এর রোজা পালনের ভিতর দিয়ে আত্মিক পবিত্রতা এবং তাকওয়া অর্জনের একটা মূল শিক্ষা আল্লাহ আমাদের সামনে উপস্থাপন করেছেন যাতে করে তোমরা তাকওয়া অর্জন করতে পারো তাকোয়া মানে হচ্ছে যে হৃদয়ের গভীরে এমন একটা অবস্থার সৃষ্টি হওয়া যাতে করে জীবনকে সমস্ত অপবিত্রকরণ থেকে নিজেকে পুতপবিত্র করা যে জিনিসটা আমরা লক্ষ্য করছি যে রমজান আসে তাকওয়ার শিক্ষা নিয়ে পবিত্রতার শিক্ষা নিয়ে কিন্তু আমরা অনেকে রোজাও রাখি কিন্তু নিজেকে পবিত্র করার যে ভাবধার যা দেখা যায় আমাদের দেশে হোটেল এবং রেস্টুরেন্ট গুলো আছে যেগুলো দিনের বেলাও একটু সামান্য একটা পর্দা টাঙ্গিয়ে তারপরে খোলা খোলা রাখি। যা বিরত থাকা দরকার প্রকাশ্যে চলে রমজানের পবিত্রতা নষ্ট করে বা রমজানের ভাব গম্ভীর্য নষ্ট করে আদম নষ্ট করে আলহামদুলিল্লাহ আমরা সামাজিক মানুষ হিসাবে সমাজের অবস্থা সকলেই কমবেশি অবগত রয়েছে। তো রমজান মাসে আমরা যে পবিত্রতা বজায় রাখার জন্য বিভিন্নভাবে বলে থাকি তো কোন অপবিত্রতা আমাদের সামনে বিরাজ করছে যেটাকে পবিত্র করার জন্য আমরা বলছি এটা আসলে অজুগসলে যে পবিত্রতা অর্জন করা হয় মূলত সেই পবিত্রতা এখানে উদ্দেশ্য নয় এখানে পবিত্রতা বলতে উদ্দেশ্য আমরা এটাই নিচ্ছি যেগুলি শরীয়ত গর্হিত কর্ম শরীয়তে নিষিদ্ধ যে সমস্ত কর্মগুলি একজন মানুষ রোজা থাকা অবস্থায় তার জন্য সেগুলি অবশ্যই আরও বেশিভাবে নিষিদ্ধ এবং সমাজে যেন সেগুলি কেউ করলেও অন্যায়ভাবে সেগুলি যেন প্রকাশ না পায় প্রকাশ পেলে অন্যজনকে আরও সেই অন্যায় লিপ্ত হতে উৎসাহিত করে প্লাস রোজা থাকা অবস্থাটাকে ধৈর্য ধারণ করাটা তার জন্য আরও প্রবেশ করছে দেখছে আবার বের হচ্ছে চর্চা জি জি এটা একটা কঠিন বিষয় কারণ আল্লাহ রাসুল সাল আলি সাল্লাম স্পষ্ট ভাবে রোজা অবস্থায় অশ্লীলতা নিষেধ করেছেন সংস্কার বা অঙ্গ প্রত্যঙ্গের রোজা রয়েছে আমাদের ঘরে ঘরে টিভি আছে রমজান মাসে টিভিতে কি ধরনের উত্তর দিচ্ছি পবিত্রতা বিরোধীর মধ্যে সবচেয়ে মারাত্মক যেটা আমরা দেখতে পাই সেটা হলো ঝগড়া ফাসাদ বাসে ট্রেনে রাস্তাঘাটে সবসময় ঝগড়া ফাসাদ চলতেই আছে আর সবচেয়ে বাজারের ভিতরে ঝগড়া ফাসাদ বেশি হয় এই যে ঝগড়াটা ছিল এখানে মানে বন্ধ করাটা খুব গুরুদায়িত্ব ছিল শিয়ামের কিন্তু সেখানে ঝগড়া ফাসাদ রমজানে আরো বেড়ে যায় বেহাই পণা এবং নারীদের গমনাগমন বাজারে খুব বেশি বেড়ে যায় অনুরূপ ভাবে ঝগড়া ফাসাদও বেশি বেড়ে যায় আর মানুষ কিছু মানুষ শিয়াম পালন করার পরে খেপে ওঠে মানে এমন যে সবুর করা দরকার ছিল ওই যে কি হয়েছে এই লোকটা এত রাগারাগি করছে কারণ লোকটা রোজায় ধরেছে ওকে তো রোজায় ধরে নাকি শয়তনে ধরেছে রোজায় ধরবে কেমন করে রোজায় ধরলে তো সে তো নরম থাকে সবুর তো সবুর করতো কিন্তু সবুর না করে দেখা যায় বিশেষ করে ইফতারের আগে আরো বেশি হয় এই যে ব্যাপারটা বাস্তব এবং এই জন্যই রসুল তো বলেছেন যে ব্যক্তি রোজা রাখবে তাকে যদি কেউ গালি দেয় তাহলে সে বলবে আমি রোজাদার আমি রোজাদার এই হাদিসটা তো এই আমি এখন তাহলে আসলে কি বর্তমান সময়ে মানুষের জীবনযাত্রায় জীবনের অংশ হয়ে গিয়েছে মিডিয়া এটা অস্বীকার করা কোন জুনেই আমরাও আজকে মিডিয়ার বদৌলতে পৃথিবী বাংলার বদৌলতে পৃথিবীর কল্যাণের পক্ষে হওয়া উচিত ছিল বেশি কিন্তু কল্যাণের পক্ষে ব্যবহার হচ্ছে যৎসামান কিছু যৎসামান উদ্যোগ আর অকল্যাণের জন্যই হচ্ছে অধিকাংশটা সম্মানিত দর্শক শ্রোতা আমরা ছোট্ট একটি বিরতির পরে আবার আপনাদের সম্মুখে উপস্থিত হব। সে হবেন মেহরবানি করে আপনারা আমাদের সাথেই থাকুন আসসালামাইকুম আহমতুল্লাহ আমি হাশিমানী বাংলার পক্ষ থেকে আমার পক্ষ থেকে সকল মুসলিম ভাইদের জানাচ্ছি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 Welcome O oh Ramadan Ramzan holo rohomer mash Sahri Iftar Tarawih Laylatul <laughs> Qadar Eidul Fitr erokom aro oneika aj je gulo Nabi Muhammad Sallallahu Alaihi Wasallam korechen ei pobitro Ramzan mashe ami thakbo apnader sathe ei Ramzan masher prottekta din Ramzan holo aro pholproshu aro beshi puraskar moy amar sathe thakun ei pobitro দেখুন অনুষ্ঠান রহমতুল্লাহ বারাকাত্মানিত সারা বিশ্বের পিস টিভির দর্শক শ্রোতা আমরা ছোট্ট একটি বিরতির পরে আবার আপনাদের সম্মুখে আলোচনা ফিরে আসছি ঝগড়া ফাসাদও বেশি বেড়ে যায় আর মানুষ কিছু মানুষ সিয়াম পালন করার পরে খেপে ওঠে মানে এমন সবুর করা দরকার ছিল ওই যে কি হয়েছে লোকটা এত রাগারাগি করছে কোনো লোকটা রোজায় ধরেছে বাস্তব এবং শয়তান প্রচিত করে প্রতারিত করে আমাদের সিয়ামের শিক্ষাকে ধ্বংস করার জন্যে সিয়ামের আদবকে মিসমার করে দেওয়ার জন্য মূলত খেপিয়ে দেয় আর এই যদি রসুল তো বলেছেন যে ব্যক্তি রোজা রাখবে তাকে যদি কেউ গালি দেয় তাহলে সে বলবে আমি রোজাদার আমি আমি এখন তাহলে বা রমজানের আদব আখলা নষ্ট করার ক্ষেত্রে কি টিভি বাই সকল রেডিও বা আসলো ভূমিকা আছে না আসলে পবিত্রতা বৃদ্ধি করা বা অপবিত্রতা কমানোর ক্ষেত্রে আর কি আসলে কি বর্তমান সময়ে জীবনের কাছে সত্যের বাণী পৌঁছানোর চেষ্টা করছি আলাম আলমাব আসলে মিডিয়া এখন মানুষের জীবনের অংশ অংশ কিন্তু দুর্ভাগ্যজনক সত্য এই মিডিয়ার ব্যবহারটা ভালোতে ব্যবহার হওয়া উচিত ছিল কল্যাণের পক্ষে হওয়া উচিত ছিল বেশি কিন্তু কল্যাণের পক্ষে ব্যবহার হচ্ছে যৎসামান কিছু আর অকল্যাণের জন্যই হচ্ছে অধিকাংশটা আমরা বলতে গিয়ে মিডিয়ার বিরুদ্ধে বলছি না আমরা বলতে চাই মিডিয়ার ব্যবহার যেমন দেখুন যে যদি পৃথিবীর সকল দেশেই রমাদানিম রমাদান মোবারক আসলে পরে সিয়াম এর পবিত্রতা তুলে ধরার জন্যে সকল সকল মিডিয়াতেই কিন্তু কিছু না কিছু প্রোগ্রাম হয় আমরা দেখতে পাই এবং শুধু তাই না অনেকগুলো মিডিয়াতে রমজান উল মোবারক আসলে দেখা যায় তাদের চাঁদ যখন হাসি যখন পশ্চিম দিগন্তে দেখা দেয় ওই ঈদের চাঁদের বাঁকা হাসি মুস্কি হাসির সাথে পোশাকের পবিত্রতম পোশাকের বাস্তবতা হারিয়ে যায় ওই যে আমার কাছে খুব আক্ষেপ লাগে নজরুল যে বলেছেন যে ঈদ আসে ঈদ আসে কেবল বারবার আমাদের আত্মপরিচয় আমাদের মধ্যে সমতা সৌহার্দ সম্পৃতি তুলে ধরার জন্য কিন্তু মনে হয় ঈদ আসে আমাদের মধ্যে বেহায়াপনা ছড়িয়ে দেওয়ার জন্য কারণ ঈদ উপলক্ষে সকল মিডিয়াতে দশ দিন আট দিন পাঁচ দিন করে বেহায়াপনার উলঙ্গতার প্রতিযোগিতা তৈরি আমরা বিদয়ের সাথে বলতে চাই অন্তত আপনি যদি একজন মুসলিম হন আপনি যদি আল্লাহ সফরকে বিশ্বাস করেন আপনি যদি মৃত্যুকে বিশ্বাস করেন আপনি যদি কবরের জীবনকে বিশ্বাস করেন নিজের এই দায়িত্ব অবহেলা থেকে আল্লাহর অস্তে বেরিয়ে আসুন যারা বিভিন্নভাবে মিডিয়ার সাথে জড়িত অন্তত উলঙ্গপনা আপনি আপনার মেয়েটাকে কি শেখাবেন সুতরাং আমি আপিল করে বলতে চাই যারা এই বিষয়গুলো করছেন তারা তারাও কিন্তু নিজের ব্যক্তিগত জীবনে ভালো থাকতে চান নিজের মেয়েটা ভালো থাকুক চান নিজের মাটা ভালো থাকুক নিজের স্ত্রী থাকুক চান একটা মানুষ যত দুষ্ট হোক তার স্ত্রী কাছে আলী হুসাল্লাম আমি ইসলামের সবকিছু মানবো কেবল একটি অনুমতি আমানের দিন আমি বেবিচার করতে চাই আমরা হলে তো বিরক্ত হয়ে তাকে ধাক্কা দিয়ে ফেলো রসুলাম বললেন আচ্ছা বসো তোমাকে আমি জিজ্ঞেস করি তুমি তোমার মায়ের সাথে কেউ সুজা হয়ে বলেন বললেন তোমার বোনের সাথে কেউ করলে আমার বোনের সাথে কেউ বেবিচার করবে প্রশ্নই আসে না রোজন বললেন তাহলে তোমার মেয়ের সাথে আমার মেয়ে আমার কলিজার টুকরু সন্তান ওর সাথে করবে প্রশ্নই আসে না তাহলে তোমার স্ত্রী আমার স্ত্রী অথবা কারো বোন অথবা কারো স্ত্রী ব্যক্তিটি ঠান্ডা সুতরাং আমরা খুব বিনয়ের সাথে বলতে চাই যারা আজকে মিডিয়াতে অপর সংস্কৃতি ছড়াচ্ছেন তারা কিন্তু নিজের নিজের পরিবারে নিজের স্ত্রী নিজের মেয়ে নিজের মা নিজের বোন কে নিয়ে দরিদ্র মানুষেরা তারা যদি রোজা পালন করেন বিশেষ করে তাদের জন্য নেই হজ নেই নমাজ আর রোজা এই ইমানের পরে ইমান তো করণীয় নয় সেটা তো বিশ্বাসগত ব্যাপার পরিশ্রমের ব্যাপার নয় তারপরে নামাজ যদি সুন্দর করে পড়েন আর রোজাটা রাখেন যদিও রোজা রাখতে গিয়ে তাদেরকে অক্লান্ত পরিশ্রম করতে হয় ক্লান্ত ক্লান্ত দেহ নিয়ে তারা যদি রোজা ব্রত পালন করতে পারেন তাহলে এই জন্য আল্লাহর দরবারে তাদের যা অনেক বেশি হবে অনেক বেশি হবে আর যে কারণ রসুল কালি ইমস্ল ইসালামের সাথ করেন যে তোমাদের শ্রম অনুযায়ী কষ্ট অনুযায়ী তোমাদেরকে আজর দেওয়া হবে ওই যে শেখ সাথে আমি যুক্ত করি রসুল আচ্ছা শেখ যারা দরিদ্র শ্রেণীর বা সারাদিন রিক্সা চালান এই ধরনের কঠিন পরিশ্রম করে যায় কঠিন পরিশ্রম করেন যারা হয়তো তারাও বলে থাকেন বা আমরাও মনে করি যে রোজা থেকে এই কঠিন পরিশ্রম করাটা সম্ভব নয় তাই তারা অনেকেই রোজা রাখেন না বা রাখতে পারছেন না তো আমরা আসলে এ ভাইদেরকে একটু পরামর্শ দিতে চাই যে আপনি একটু চিন্তা করুন আল্লাহ রবুল্লাহ আলমিন আপনাকে বারো মাস সুস্থ রাখেন যার ফলে আপনি আল্লাহর সুস্থতা পেয়ে এই শ্রম দিচ্ছেন তো সেই আল্লাহ রাবুল্লাহ আলমিনের নির্দেশ আমাদেরকে সিয়াম পালন করতে হবে আল্লাহ রবুল্লাহ আলামিন ইচ্ছা করলে গোটা তিরিশটি দিন রমজান মাসে আপনাকে অসুস্থ করে বিছানায় ফেলে রাখতে পারেন তখন আপনি কি করবেন আপনার করার তো তখন কিছু নেই তো যেই আল্লা রাবুল্লাহ আলমিন আপনাকে সুস্থ রেখেছেন যার ফলে আপনি সারাদিন রিক্সা চালাতে পারেন বা একটা শক্ত কাজ করতে পারেন নিশ্চয়ই ওই আল্লাহ রাবুল্লাহ আলমিনকে সন্তুষ্ট করার জন্য বা তার নির্দেশ পালন করার জন্য উচিত আমাদেরকে এ রমজান মাস আসলে বরং রমজানের আগেই একটা আমাদেরকে প্রস্তুতি নেওয়া যেন রমজান মাসে অর্ধদিন কাজ করেও আমার জন্য চলে যায় এই ধরনের একটা এবং রমজানের রোজাগুলি সুন্দরভাবে পালন করতে পারবেন আমার পরামর্শ হলো তারা যদি আল্লাহর সন্তুষ্টি কামনা করেন তাহলে তার জন্য রমজান মাসে অনেক কাজ তারা করেছেন এখনো মুসলিম বিশ্বে অনেক দেশের লোককে দেখা যায় কাজ করে বিশেষ করে আফগানি ভাইদেরকে দেখছি যে ইটের বস্তা মাসায় তুলতেছে সিয়াম পালন করা অবস্থায় আর দেশে যারা ধনাঢ্য ব্যক্তি রয়েছেন তাদের কাছে আমাদের অনুরোধ থাকবে যে আপনারা অন্য মাসে রিক্সাওয়ালাকে যখন দশ টাকা দিচ্ছেন সে জায়গায় আপনি পনেরো টাকা দিবেন বা ২০ টাকা দিবেন অথবা বোঝা হালকা করে দিবেন অনেক সময় দেখা যায় যে একা একা রিক্সা যাচ্ছি সাথে এক ভাই রাস্তায় আছে তাকে উঠে নিলাম রমজান মাসে না নিলাম যেহেতু ওই ভাইয়ের উপর হেসান না করে এই রিক্সাওয়ালা ভাইয়ের উপরই হেসান করলাম যে এইভাবে করা যেতে পারে তাহলে কাজ হালকা করে দিলে তাহলে তাদের জন্য অনেকটা সহজ হয় বা সুবিধা আমি একটু যুক্ত করি হলো এই পৃথিবীতে সকল নবীগণ কঠিন শ্রমের কাজ করে এবং প্রত্যেক নবী আলি হিসালাম কষ্ট করে নিজের আহার্য সংগ্রহ করেছে এটা সত্যতা সুতরাং প্রত্যেক নবীরা কষ্ট কষ্টকর কাজ করেছেন কাজটা করেন নাই সুতরাং নবীগণ যেখানে কঠিন কাজ করেছেন সুতরাং কঠিন কাজ এবং ইবাদতকে কে দাঁড় করানো উচিত নয় এটা আমার প্রথম অনুরোধ সবার প্রতি দুই হলো যেটা আমানুল্লাভাই বলেছেন তিনি আপনি আপিল করেছেন ধনীদের দরিদ্র যারা অত উপার্জন করে দশ টাকা তার ২০ টাকা লাগে তারা যাতে রমজানে পুরনো দিন কাজ করে পারিশ্রমিক দিয়ে জীবন পরিচালনা না বরং একটু একটু সুযোগ পায় এই জন্য সদাকাতুল বাধ্যতামূলক করেছেন হাড় ভাঙ্গা পরিশ্রম করে তাদের রুজি রোজগার করতে হয় তারা হয়তো বা ধরেই নিয়েছেন বা অনেকে অবহেলায় আবা খেয়াল বসে একেবারে ভেঙে ফেলেন শ্রম প্রকাশ্য বিরেই খাচ্ছেন হোটেলে যে আড়ালে খানা খাচ্ছেন ও জোর দিচ্ছে না আমরা পারছি না পরিশ্রম করতে হয় তাদের জন্য আল্লাহ ন্যায় মতো সুখ্রে আপনারা আদায় করুন আল্লাহকে ভয় করুন কাজ একটু কমাইয়ে দেন ধনী ভাইরা তাদেরকে একটু মজুরি সেদিন বেশি দেন যাতে পুরা দিন তাদের কাজ করতে না হয় মিল ফ্যাক্টরিতে কাজ আপনার একটু কমাইয়ে দেন কাজ কমাইয়ে দিয়ে আপনার একটু বেতনটা একটু বাড়িয়ে দেন যাতে তারা সময় মতো একটু রেস্ট নিয়ে অফিসে যেতে পারে রেশনে একটু কাজ করতে পারে আবার একটু আগে অফিসে হয়ে ইফতার করতে পারে তাহলে সারা আদেশে পালনের জন্য একটা দেশে পবিত্র সুন্দর পরিচ্ছন্ন আশা করি দান করবেন সম্মাই দর্শক শ্রোতা আপনাদেরকে আবার আমাদের পরবর্তী এই রমজানের উপর অনুষ্ঠান দেখার জন্য আহ্বান জানিয়ে আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি আসসালাম আলাইকুম ওরহামতুল্লাহ বরাকাত Oh الشَّادُونَ عَلَىٰ <تصفيق> نُورِ <تصفيق> نَّالِينَ الَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ وَأَقَامُوا الصَّلَاةَ وَآتَوُ الزَّكَاةَ لَهُمْ أَجْرُهُمْ لَهُمْ أَجْرُهُمْ عِندَ رَبِّهِمْ وَلَا আমি বেছে নিয়েছি পিস টিভি কে একটি জাতি খ্যাতি সম্পন্ন ইসলামিক টেলিভিশন চ্যানেল একটা জাকা দেওয়া যাবে হ্যাঁ সত্যি যদি এটা হয় নন প্রফিট ইসলামী টেলিভিশন টিভি নয় কেন নয় পৃথিবীর বড়ো বড়। শূন্য এক এক তিন দুই তিন শূন্য এক আই ব্যানি চার নয় उ तीन शून्य शून्य शून्य आठ तीन सुफ्टी आई सी ए tv, TV. पाठल कर যারা ভুলে গেছে আল্লাহর বিধান রেখে দিয়েছে আল্লাহর নিকটে আসুন দেখুন ইমানের মর্ম কথা দেখুন ইমানের খুঁটি সমূহ প্রতি বুধবার রাত সাড়ে নটায় বাংলাদেশে और रत आए भारते पीस टी बांगल्